আসসালামু আলাইকুম ওরহামলি আলহামদুলিল্লাহেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদেরকে আল কোরআনের উপস্থাপিত রোড অনুসারেই চলতে হবে এই কোরআন সম্পর্কে النبي صلى الله عليه وسلم قال القرآن شافع مشفع ومعهل مصدق فمن جعله امامه قوده الى الجنة ومن جعله وراء ظاهره ساقه الى النار حدث دي ناصر الدين الباني سوحي قال ارام تولو القرآن شافع مشفع قرآن سپارش کري قرآن والا دل جنو شفاعت کر بي جارا قرآن پور بي আমল করবে বিশ্ববাসীকে কোরআনের দিকে আবার কোরআন এমন অভিযোগকারী মাহেল মানে অভিযোগকারী মামলা দায়েকারী কোরআন শুধু যে সাফাত করবে সেটা নয় সে অভিযোগ দেবে যদি কোরআন অবহেলা করা হয় অভিযোগ দেবে শুধু তেলামত করা হলো বোঝা হলো না তেলামত করা হলো বোঝা হলো আমল করা হলো না তেলামত করা হলো বোঝা হলো আমলও করা হলো বিশ্ববাসীকে দাওয়াত দেয়া হল না তাহলে দফা মামলা হয়ে যাবে অথবন হলো এমন অভিযোগ দানকারী মোসাদ্দাক যার অভিযোগ আল্লাহর আদালতে সত্য বলে গৃহীত হবে ফামান ফমান কোরআনকে যে সম্মুখে রাখবে অর্থাৎ কোনো কাজ করার আগে কোরআন থেকে সে জ্ঞান নেবে আগে কোরআনের জ্ঞান তারপরে কাজ বাবুল কবল আল কবলেবল আমল যেমন জ্ঞান পর্বে একটি অধ্যায় তৈরি করেছেন সাহি বুখারিতে কথা বলার আগে সে কথাটি বলা যাবে কিনা তার জ্ঞান অর্জন করতে হবে কোরআন সন্না থেকে কোনো কাজ করার আগে সে কাজ করা যাবে কিনা সেই জ্ঞানটি আগে নিতে হবে কোরআন সন্না থেকে তাহলে কোরআনকে যে কথা করল। তাহলে আর কোরআনকে যে পিঠের পিছনে রাখবে অর্থাৎ সে কথা বলছে কোরআনের কাছে জিজ্ঞাসা করছে না যে এটা বলা যাবে কিনা সে বিশ্বাস করছে কোনো একটি জিনিস কোরআন কাছে জিজ্ঞাসা করছে না এটা বিশ্বাস করা যাবে কিনা সে একটি কর্ম করছে করান তাকে জ্ঞান নিচ্ছে না দিকে নিয়ে যাবে নহমে অতএব কোরআনিক মূলনীতির উপরে চলতে হবে জান্নাতের পথের পথিক ভাই এর কোনো বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি ছোট্ট মূলনীতি কিন্তু তার ফলাফল বিশাল তার গুরুত্ব বিরাট বরং সেই মূলনীতির উপরে আসা ছাড়া একজন মানুষ জান্নাত পেতেই পারে না। আল্লাহ পথে চলতে পারে না। চলার সুযোগ হবে না তার সেই মূলনীতিটি হল মুহাম্মদ রসুল আল্লাহ রসুল কোরআনে করিমের আটচল্লিশ নম্বর সৌরা আলফের উনত্রিশ নম্বর আয়াত থেকে এই মূলনীতিটি। গ্রহণ করেছি যেটি কালেমায় তাই বারো একটি অংশ কালেমায় শাহাদুদ্ধ আমল করলেই তো হলো মোহাম্মদাল্লামের ধর্মে আসার কি দরকার আমি ভালো মানুষ আমি ভালো করছি আমার চরিত্র ভালো নৈতিক মানুষ আমি সমস্যা কি আমি কেন জাহান নামে যাব ন বিশ্বাস ছাড়া কারো পক্ষে জিব্রাহ রয়েছে যখন জিব্রাহ প্রশ্ন করলেন আকবর ইসলাম তিনি বললেন তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইহ নেই এবং আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সুন্দর আদর্শ আর কারোর মধ্যে নয় তোমাদের জন্য রসুলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে তাকে ফলো করা মনে সমস্ত সবাই একই মতের অনুসারী সময় তাহিদের অনুসারী যদিও মধ্যে কিছু তফাৎকের সরিয়া তো আল্লাহর পক্ষ থেকেই নাজিল শরিয়া। কি পার্থক্য যুগ জমানার কারণে ব্যবহারিক কিছু পার্থক্য থাকলেও আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার দিক থেকে এক আর দিনের মূল নীতিতে সব নবীদেরই এক অতএব মোহাম্মদ রসুল্লাহ তাকেই ফলো করে জান্নাতে যেতে হবে سواء مسلمين ركتا حديث روئي والله نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الممه يهودين ولا نصراني يموت يوم يموت ولم يؤمن بالله ورسلت به إلا دخل النار جارحة محمد روئي تار قسم قريب لشي اي امو تير کنو بكتی موري گلو كنتو عمار رسالة تير بطي ايمان اللونا ايمان نائنش جدي مراجائي إلا دخل النار تولي نچوشي جهنمي دخل بي এর মধ্যে কোন সন্দেহ নেই মোহাম্মদ রসুলামকে অস্বীকার করা অর্থ হলো সমস্ত নবীকে অস্বীকার করা একজন নবীকে অস্বীকার করলে সকল নবীকে অস্বীকার করা হয়ে যায় যেমন আল্লাহ নুহের জাতি সব রাসুলকে অস্বীকার করেছে নুহের জাতির কাছে রাসুল আসছে একজন তারা তো শুধু নূ কে অস্বীকার করেছে কিন্তু বলা হলো তারা সকল রসুলকে অস্বীকার করেছে ঠিক কাজাবাদ আদ নীল মুরসালিন আদ সব রাসুলকে অস্বীকার করেছে আপনি একই সু দেখবেন লুতের জাতি সব রাসলকে অস্বীকার করেছে একজন কিন্তু সে একজনের অস্বীকৃতি সব রাসুলকে অস্বীকার করা হয়ে গেল যেহেতু আম্বি একেরামদের দিনের মূল নীতি এক না ইলাহা ইহ এটা যেখানে অস্বীকার করেন সব রাসুলকে অস্বীকার করা হয়ে যায় একজন রাসুলকে অস্বীকার করলে যেহেতু সব রাসুলের অস্বীকৃতি করে তাকে নিয়েছে তিনজনের একজন বানিয়ে ফেলেছে সেই কোন থেকে তারা সিরকের একেবারে অতল তলে তুলিয়ে গেছে তারপরেও তারা ইসা আলাহ সাল্লামের হিসেবে যদি দাবি করে যে আমরা ইসা আলাহ সাল্লামকে মানি তাহলে এটা অসত্য কারণ তারা মোহাম্মদ মানে না অমুবসম্বের আহমদ তিনি তো সুসংবাদ দিয়েছেন একজন আসবে আমি তার মাধ্যমে যারা অস্বীকার করবে তারা তো খ্রিস্টান হতে পারে না তারা নাসারা হতে পারে না বরং মুসলিমরাই ইসা উত্তম অনুসারী যেহেতু তারা তার সুসংবাদকে বিশ্বাস করছে প্রিয় ভাই বোনেরা মুহাম্মদ রসৌল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লা রসুল আমরা চারটি পদ্ধতিতে রসুল্লা সাল্লাহ সাল্লামকে মানব চার ভাবে মানব তসদিকমা আখবর তিনি যত সংবাদ দিয়েছেন সমস্ত সংবাদ অকাতরে আমরা বিশ্বাস করব। যেই কোনো সহি হাদিসের মাধ্যমে সেটা মতামাতের হোক সেটা মশুর হোক একজনের পরিবেশিত সংবাদ হোক হাদিস হোক একজন রবি বর্ণাকৃত হাদিস হোক যদি সেটা সহি হয় আমরা বিশ্বাস করব। নবী সাল্লা আলাইসাল্লাম যত সংবাদ দিয়েছেন প্রত্যেকটা সংবাদ সত্য অতীতের যত সংবাদ তিনি দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় সব সত্য হয়েছে কমে নৌহের যে নৌকার সংবাদ আমরা তার মাধ্যমে তার নিয়ে আসা কোরআনে পেয়েছি আজকে তুরস্কের যুদি পাহাড়ে অস্তবতা আলাল হুদে যেমন যেমনটালা বলেছেন সেই নৌকাটি যুদি পর্বতের উপরে সেটা থেমে গেল ফাহল মিম মুদাকির আমি সেই জাহাজকে একটি নিদর্শন রূপে আমি রেখে দিয়েছি কে উপদেশ গ্রহণকারী আছে। এই সংবাদ কত বছর আগের জাহাজ নবী সংবাদ দিয়েছেন যে এটা একটা নিদর্শন রূপে পৃথিবীতে বেঁচে আছে টিকে আছে ঠিকই আজকের মানুষ সেই জাহাজ খুঁজে পেয়েছে প্রত্যেকটি সংবাদ নবী সাল্লিশাল্লাম দেয়া সত্য হয়েছে কেয়ামতের পূর্বাভাস হিসেবে তিনি যত সংবাদ দিয়েছেন সবই সত্য হয়েছে সত্য হচ্ছে সামনে আরও যা আছে প্রত্যেকটি সংবাদ সত্য হবে তসদি কুহু ফিমা আখবার। তিনি যত খবর দিয়েছেন প্রত্যেকটি খবরে তাকে সত্য বলে বিশ্বাস করতে হবে তিনি যে বলেছেন প্রিয় ভাই বোনেরা যে কেয়ামতের আগে অয়াক সরুল জাহালু ইসলাম সম্পর্কে অজ্ঞতা বেড়ে যাবে অয়াক সরুল জিনা ব্যবীচার চতুর্দিকে ব্যবিচার ছড়িয়ে পড়বে অর্শাবাল খামরু ব্যাপক হারে মদ পান করা হবে ও নিসা নারীদের সংখ্যা বেড়ে যাবে আখেরাতে বাঁচার কোনো উপায় নেই দুনিয়াতেও তার শান্তি পর কোন উপায় নেই সেটি হলো মুহাম্মদ রসৌল সৌর আল ফাথের উনত্রিশ নম্বর আয়াত এবং কালেমায় তৈবার অংশ কালেমায় শাহাদ অংশ মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করতে হলে দ্বিতীয় যে জিনিস আমাদেরকে মানতে হবে সেটি হল তহু ফি আমার তিনি যা আদেশ করেছেন তার আদেশগুলো যতক্ষণ সাধ্য থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে যতক্ষণ পর্যন্ত সে আদেশ পালনে কোনো ত্রুটি না করা তাহলে নবীর পরিবেশিতে প্রত্যেকটি সংবাদ সত্য বলে বিশ্বাস করতে হবে এটি মোহাম্মদ রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার প্রথম মর্ম প্রিয় ভাই বোনেরা সময় হচ্ছে একটি বিরতির বিরতি শেষে আমারও আসবো এই বিষয়টি নিয়ে বিরতি পর্যন্ত অপেক্ষা করুন যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্বে তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 আজ রাত্রচার সকাল stories of the prophet. সময় হয়েছে আবারও আমাদের ফিরে আসার আমরা ফিরে আসলাম প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের যে বিশ্ব মূলনীতি যে মূলনীতিতে বিশ্বাসী না হলে একজন মানুষের আখের হাতে বাঁচার উপায় নেই দুনিয়াতেও তার শান্তি পর কোন উপায় নেই সেটি হলো দ্বিতীয় যে জিনিস আমাদেরকে মানতে হবে সেটি হল তহু আমার তিনি যা আদেশ করেছেন তার আদেশগুলো যতক্ষণ সাধ্য থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে ততক্ষণ পর্যন্ত সে আদেশ পালনে কোনো ত্রুটি না করা যেমনটি তিনি বলেছেন গ্রন্থ সময়ে হাদেশটি এসেছে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ কাজটি করবে সহি যেমন এর একটি প্রক্রিয়া আছে শুনলে ক ইমান সালাতর তোমার উপরে তুমি সুস্থ আছো অতএব তুমি সল্লে কিন্তু দাঁড়িয়ে সালা এটাই তোমার সামর্থ্য নেই দাঁড়াতে পারছো না এখন দাঁড়াতে পারছো না এখন বসে বসে সালা পড়ো যেহেতু এটুকু সামর্থ্য আছে এটুকু ফরজ এখন দাঁড়ানো ফরজ নয় যেটার সামর্থ্য মানুষ হারিয়ে ফেলে সেটার ফরজ থাকে না আল্লাহর কত বড় মেহরবানি আচ্ছা এখন বসারও তোমার সামর্থ্য নেই আছো কি করবে শোয়ার মধ্যে ইশারা তো আইনে রয়েছে চোখের ইশারাও সালাত পড়া যায় যতটুকু সামর্থ্য আছে ততটুকু করা বান্দা হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আমাদের উপরে ফরজ তাহলে মোহাম্মদ রসুল দ্বিতীয় মর্ম হলো স্থান দেওয়া যাবে না যেমন সুরার হুজুরাতে আল্লাহ বলেছেন আওয়াজের উপরে কারো আওয়াজ তোমরা বুলনন্দ করো না নবীর আওয়াজের নিচে থাকবে তোমাদের আওয়াজ যেখানে নবীর আওয়াজের উপরে আওয়াজ তোলা যাবে না নিষেধ আমল বরবাদ হয়ে যেতে পারে তাহলে নবীর সন্ন্যের উপরে কারো মাঝহাভাব কারো মত পথ কে তুলে ধরা যাবে কোশ্চিনে তুই ইমানে বরবাদ হয়ে যাবে আলে জন্য আল্লাহ বলেছেন তিরিশ নম্বর আয়াতি বলো তোমরা যদি আল্লাহকে কে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ইহব কুমল্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন প্রিয় ভাই বোনেরা তাহলে নবীর সমস্ত আদেশ তিনি যা আদেশ করেছেন সালাতে আদেশ দিয়েছেন জাকাতের আদেশ দিয়েছেন তিনি আদেশ দিয়েছেন দিয়েছেন। নারীদেরকে হিজাব কোরআনের আদেশ তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও তোমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে যাহান নাম থেকে বাঁচাও তোমাদের প্রতি আদেশ থাকলো সে তার পরিবারের রাখাল তার পরিবারের কতজন নামাজ পড়েছে কতজন পড়েনি কতজন হালাল খেয়েছে কতজন খায়নি কতজন পর্দা করেছে কতজন করেনি কতজন আল্লাহর মোত্তাকে বান্ধা হয়েছে কতজন হয়নি এই সব বিষয় তাকে আল্লাহর কাছে জবাব দিয়ে তারপর পার হতে হবে না না। দিয়ে পারবে এভাবেই একের পরে আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমাদেরকে পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে সে আদেশ পালন করতে হবে মোহাম্মদ রসল তৃতীয় মর্ম হল অল ইহা আমা নেহা আনার যত কিছু থেকে তিনি নিষেধ করেছেন সে সব নিষিদ্ধ বস্তু থেকে আমাদেরকে সম্পূর্ণ রূপে ফিরে থাকতে হবে সুদ খেতে নিষেধ করেছেন এখান থেকে বিরত থাকতে হবে ঘুষ খেতে নিষেধ করেছেন এখান থেকে বিরত থাকতে হবে ব্যাপী থেকে নিষেধ করেছেন বিরত থাকতে হবে বাদ্য বাজনা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকতে হবে মানুষ খুন থেকে নিষেধ করেছেন বিরত থাকতে হবে যত কিছু থেকে নিষেধ করেছেন সেসব নিষিদ্ধ বস্তু থেকে নবীর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা এটি হলো মুহাম্মদুর রসৌল এটা বিশ্বাস করার সামিল মুহাম্মদুর রসৌল্লাহ এই মূলনীতিতে যিনি বিশ্বাস করবেন তার জন্য চতুর্থ বিষয় হবে আল্লাহ আল্লাহর বাইরে কোনো এবাদত থাকতে পারে না নিত্য নতুন কোনো আবাদত নিত্য কোনো জিকির নিত্য নতুন কোন মোরাকাবা কোন ধ্যান মন গড়া সব তরিকা এবাদতের পদ্ধতি জিকিরের পদ্ধতি যেহেতু নবী এটা দিয়ে যাননি শুধু আল্লাহ জিকির করে এটা করা যাবে না আল্লাহর নাম দিলে সাথে সব যুক্ত করে সব বলতে হবে আলহামদু যুক্ত করে আল্লাহামদুল্লাহ বলতে হবে আকবর যুক্ত করে আল্লাহ আকবার বলতে হবে অথবা লাইলা লাই বলতে হবে যেই কোন গুরুবাচক প্রশংসা সূচক কিছু উল্লেখ করেই তাকে জিকির করতে হয় যেভাবে মন গড়া বেদা কুসংস্কার আপনার কাছে যতই ভালো লাগুক একটা আবাদত আদতে সেটা ভালো নয় সেটা একটি হারাম কাজ অনেকের কাছে খুব ভালো লাগে মিলাদ পড়ছেন খুব আনন্দ লাগে আপনার কাছে আনন্দ লাগতে পারে আপনার হাওয়ার অনুসরণের কারণে আপনি আপনার কাছে মিলাদ ভালো লাগে ফলো করেন তাদের কাছে বিশের চো বিষাক্ত মনে হবে এই মিলাদ কারণ তারা জানে এটি মোহাম্মদ সাল্লাহ দিয়ে যাননি মোহাম্মদ রসৌল্লা একথা বলার অর্থই হলো তিনি যে আবাদত করে জাননি সে আমি করব না তিনি যে আবাদ করেছেন সেটাই আমি করব। তিনি সালামের রেওয়াজ দিয়ে গেছেন নবীর পড়ো কিসের মিলাদম্বর আয়াত ওমানদার সমাজ নবীর সালাতের মধ্যে আমরা প্রতিদিন দিসে আমরা এটা পড়েছি হাজান যে এই যে দুই ঈদের দিন তোমরা পালন করছো তোমরা যে আগে নবরোজ পালন করতে মেহরে যান পালন করতে আব্দাল হুম আল্লাহ ওই দুটি দিন বদলে দিয়ে আরো দুটি দিন তোমাদেরকে দিলেন যে দুটো দিন সেই দুদিনের চেয়ে অনেক উত্তম আমল এওয়ামি ও আপনি হলো একটা হল আদা আজকে সুফি বাঁধের মধ্যে অসংখ্য ইবাদত তৈরি করা আছে কত অজিফা তৈরি করা আছে এসব অজিফা মুহাম্মদ সাল্লি সাল্লাম যেগুলো দিয়ে যাননি সেগুলো আমরা পালন করব না কারণ আমাদের ইমানের অঙ্গ হলো মুহাম্মদ তিনি একমাত্র আল্লাহ রসুল তিনি যা দিয়ে গেছেন সেটা দিয়েই আল্লাহ করব আর কিছু দিয়ে আল্লাহ করবো নাশিন আমি আমার হৃদয় মন সমগ্র অস্তিত্ব আমি মতাবাজ্ করেছি আল্লাহর দিকে হানিফা একত্রবাদী হয়ে ওম আনামিনাল মুশিক আমি মুশীকদের অন্তর্ভুক্ত নই এই <immmusy> জন্য আর প্রত্যেক বেদাৎ হল গুমরাহী আর নাসাই সহিদে রয়েছে অকুল্লু বেদায়তীন দলালা অকুল্লু দলাল ফিরনার প্রত্যেক গুমরাহি জাহান নামে নিয়ে যাবে সহিদ টা এসেছে মান আওয়া মহাদসান মানে বেদা হাত করবে মূলনীতিতে বিশ্বাস হলে এই চারটি জিনিস খেয়াল রাখতে হবে তার সমস্ত সংবাদ বিশ্বাস করব তার সমস্ত আদেশ পালন তার সমস্ত নিষেধ বর্জন করবো নিষিদ্ধ জিনিস থেকে বিরত তিনি যে করব আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন फिल्ट करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোন এবং পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফিফোন কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইসা আল্লাহিস আবার নেমে আসবে দার্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কাফের। शेख अब्दुर राजर किमत कल रत सा दस टाय पुन समचारकाल नीसिंग